কথা স্বামীর ব্যাপারে আপনার নিকট বাদানুবাদ করছিল এবং আল্লাহর সমীপে অভিযোগ করছিলেন আল্লাহ সব শুনেন সব দেখেন আল্লাহনা যারা জেহার করে তোমাদের মধ্যে নিজেদের স্ত্রীর প্রতি মা ترى ترى ماتا نوائن إن أمهاتهم إلا اللائي ولدنهم ترى ماتا تو كيفول ترى إجارة ترى كيفرشك كرسي وإنهم ليقولون نشنده ترى كرسي منقرم من القول وزور اكي واشنغت ومتح وقتي وإن الله ونشثي الله تعالى لعفو ونغفور خما کري مرجن کري والذين يغاهرون من نسائهم আর যারা একটি দাসী আজাদ করা এর পূর্বে যে উভয়ে পরস্পরকে স্পর্শ করে এটা দ্বারা তোমাদেরকে নসিহত করা হচ্ছে ধারাবাহিক পরস্পর মিলনের পূর্বে অনন্তর যে এটাও না পারে জন আহার করাবে আর কঠোর যন্ত্রনাম শাস্তি রয়েছে যারা আল্লাহ বিরোধিতা করে কুবি পূর্ববর্তী লোকেরা লাঞ্চিত হয়েছিল আর আমি স্পষ্ট বিধান সমূহ অবতীর্ণ করেছি আর কাফেরদের অবমাননা কর আজাব হবে যেদিন আর আল্লাহ প্রত্যেক বিষয়ে অবহিত রয়েছেন আপনি কিন্তু তা লক্ষ্য করেননি আল্লাহআ সবকিছুই জানেন মাফিল সামা আসমান সমহে আছে ওয়া মাফিল আরদি আর যা জমিনে আছে মা ইয়াকুন এমন কোন কানাকুশা হয় না সালাসাতিন তিন জনের ইল্লাহু যাতে তিনি চতুর্থ না হন ওয়ালা খামসাতিন ইল্লাহু ওয়া আর পাঁচ জনেরও হয় না যাতে তিনি ষষ্ঠ না হন ওয়ালা আদনা মিন আর নাই তাওফিক কম ওয়ালা আক্তারা আর নাই তাওফিক কউদি হয় ইল্লাহু ওয়া কৃতকর্মসম দিবসে আলীম। নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেক বিষয়ে পূর্ণ অবগত আছেন আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি আনিন করতে এবং রাসুলের অবাধ্যতার ইউকা আর যখন তারা আপনার নিকট উপস্থিত হয় তখন আপনাকে এমন শব্দ তারা সালাম করে দ্বারা আল্লাহ কেন আমাদেরকে শাস্তি প্রদান করেন না বিমান আমাদের এই উক্তির জন্য হাসবহুম জাহান নাম তাদের জন্য যথেষ্ট তাতে তারা প্রবেশ করবে ইসলাম মাসুই বস্তুত তা নিকৃষ্ট বাসস্থান হে এবং রাসুলের অবাদ্যতারা বরং পরোপকার ও পরেজগারের বিষয়ে পরামর্শ করো আর আল্লাহকে ভয় করো আল্লাহ जार सम्मे तुम समबेत होना তোমাদেরকে প্রশস্ত স্থান প্রদান করবেন আর যখন বলা হয় যে ওং সুজু উঠে পড়ো সুজু তখন উঠে পড়ো না তোমাদের মধ্যে যারা তোমাদের কার্যকলাপ সম যখন তোমরা রসুলের সাথে এই পরামর্শের পূর্বে তোমাদের জন্য কল্যাণ করু এবং পবিত্র থাকার উত্তম উপায় ফাইলাম তাজিদু অনন্তর যদি তোমাদের সামর্থ্য না থাকে তবে আল্লাহ গফুরুন রহিমুন দয়ালু যখন তোমরা তা করতে পারলে না আল্লাহ তোমাদের অবস্থার উপর অনুগ্রহ করলেন তখন তোমরা নামাজের পাবন্দী করো এবং আদায় করু নির্দেশ পালন করোনাবে জানেন অতএব যখন তোমরা তা করতে পারলে না আর আল্লাহ তালা তোমাদের অবস্থার উপর অনুগ্রহ করলেন তখন তোমরা নামাজের পাবন্দী করো জাকাতা এবং জাকাত আদায় করো আতি আল্লাহ আর আল্লাহ রসুলের নির্দেশ পালন করো আর আল্লাহ তহ তোমাদের সকল কাজ পূর্ণভাবে জানেন তোমাদের মধ্যেও নয় এবং তাদের মধ্যেও নয় আর তারা মিথ্যা কথার উপর শপথ করে বসে অথচ তারা জানে আল্লাহর রাস্তা হতে বিরত রাখে সুতরাং তাদের জন্য অবমাননা কর তাদেরকে রক্ষা করতে পারবে না তারা তাতে অনন্তকাল থাকবে যেদিন আল্লাহ তাদের সকলকে পুনর্বার জীবিত করবেন তখন তারা তার ও মিথ্যা শপথ করে বসবে খুব শুনে রাখো এরা বড় মিথ্যাবাদী ইস্তাহ আলাই হিমুসাই তানু শয়তান তাদের উপর পূর্ণ আধিপত্য বিস্তার করে নিয়েছে নিশ্চয় যারা বিরোধিত করে তারা চরম আপনি তাদেরকে দেখবেন না যারা আল্লাহ এবং বিশ্বাস রাখে এমন লোকদের সাথে বন্ধুত্ব করতে যারা আল্লাহ বিরোধী হোক না কেন তারা তাদের ভাতা অথবা তাদের বংশধর আল্লাহ দ্বারা তাদের অন্তর সমূহ ইমান করে দিয়েছেন তাতে তারা সর্বদা অবস্থান করবে তাদের প্রতি সন্তোষ থাকবেন আর তারাও আল্লাহ তাল্লার প্রতি সন্তোষ থাকবে সফল কাম কবে